প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত একশো থেকে একশো পূর্বে রায় কুরবানি করার বিধান আছে যদি কোনো ব্যক্তি হজ কিংবা উমরার বেঁধে রওনা হলো এরপর সে বাধা প্রাপ্ত তাহলে তাকে কোরবানের পশু কুরবানি করতে হবে এই মুনাসাবাতে বলতেছে যে বাধা প্রাপ্ত হওয়া ছাড়াও আরো কিছু সুরত আছে যেই সুরতগুলোতে ফিদিয়া আসে এই মুসবাতে এখানে এই কথাটা আসতে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় আও বিহি আদাম রাসি কিংবা তার মাথায় কষ্টদায়ক কোনো কিছু দেখা দেয় কালিন শব্দটা হলো কমলিনুকুন আও সুদা আইন অথবা মাথা ব্যথা ফাহালা ফিল এহরাম মাথা বেশি উকুন হয়ে গেছে যেমন হাদিসের মধ্যে আসছে হাজবিন ওনার মাথায় অনেক বেশি উকুন হয়ে গেছিল খুব কষ্ট পাইতেছিলেন তো বলতেছে যে যদি কোনো ব্যক্তি এহরাম বাঁধার পর অসুস্থ হয়ে যায় অথবা মাথায় কোনো কষ্টদায়ক কিছু দেখা দেয় হমলিন অবশা আইন অথবা মাথা ব্যথা সে নিশ্চিত যে যদি মাথা হলক করে ফেলে তাহলে মাথা ভালো হয়ে যাবে এরপর পেহালা কাপিল এহরাম এহরাম অবস্থায় মাথা হলক করল তাহলে তাহলে তার উপর তার উপর আলিহিটা কি অর্থাৎ তিন দিন রোজা রাখবে মিনা মিন তিন দিন রোজা রাখবে আউ সদা অথবা সদকা করবে আলা সিদ্ধি মাসা কিনা তিন দেবে তিনশো দেবে আর বলবেন দুই মুদ করে দেবে কোথায় কি এটা আসলে শুধু বর্ণনা নেই একটা মূল একশো আতে একশে কয় মুদ চার মুদ চার মুহলে তিনশোতে মুঠ কয় মুদ হবে বারো তো ছয় জনকে দেবে প্রতিজনকে দুই মুদ করে দেবে দুই মুদ দুই মুদ করে দেখে দেখবেশু তিনটার যে কোন একটা করলে হবে এখানে দেখো এই ফিদিয়ার কথা এলো যে এটা যদি কেউ ওজোরের কারণে মাথা হলক করে। বা বিহি বা বিহি এই হুকুমের সঙ্গে মিলানো হবে মান হালাকা বিধান এটা হারাম গুনা কিন্তু যদি এই কাজটা করে কেউ তাহলে ফিদিয়াটা আসবে ও বিহি মান হালাকা ভেঙাই দেওয়ার নাহ কা যে ব্যক্তি ওজোরের কারণে করলো তার উপরে যখন কা আসে যে ওজন ছাড়া করলো তার উপর তো ভতরাই কাফার আসবে ও কাদা মান ইস্তাম তাও যদি মাথা হলক ছাড়া অন্য কোন উপায় উপকৃত হলো যেমন সেলাই করা কাপড় পরলো বা দোহনী তেল মাখলো কোনো ওদের কারণে হলো হবে গাই ওদের কারণে হলো বা ইরা আমিন তুমি আল্লাহ বি তোমরা যদি নিরাপদ হয়ে যাও অথবা তোমরা নিরাপদ থাকো নিরাপদ অবস্থায় থাকো তখন তোমাদের মধ্যে থেকে কেউ যদি তামাত্মাতে ইলাল হাজি হ্রদের সঙ্গে ওমরাও করে হ্রদের সঙ্গে ওমরা করে উপকৃত হয় উপকৃত হলে ইসারা বিলাল হাজিয়ে আরেই গিয়ে তাহলে তার উপর কর্তব্য হবে তার জন্য সহজ হয় যে ব্যক্তি উমরা দ্বারা উপকৃত হবে ইল আল এর একটা মান হলো মা আলহি হদের সঙ্গে উমরা দ্বারা উপকৃত হয়েছে জাহিলি জমানায় আরবদের হজের সঙ্গে উমরা করতে পারবে তবে এরপরে কি একটু বলবে যে পারবে এই হুকুমটা হলো যারা হুদুদে হরম হুদুদে মি কাতের বাইরে হুদুদে মি ভিতরে যারা আছে তারা করবেন তারা তো পরেও করতে পারবে নিয়ত করলো তো নিয়ত করে সেখানে গিয়ে ওমরা পালন করে সে এহরাম অবস্থায় রইলো এরপর একসাথে গিয়ে হজ করলো এইটাও এটাও হবে হজ এবং উমরা একসাথে পালন করার আরেকটা হলো বাড়ি থেকে যখন সে রওনা হলো তখন শুধু এলোরা করে এরপর হয়ে গেছে এরপর আবারতে হয় না এই লুগাবি মানা হিসেবে দোনো সুরতে হজ এবং ওমরা একসাথে পালন করা হয় না তো এআতের মধ্যে তামাত্তাহাবিল ইলাল হাজি এটার মধ্যে দু সুরত পরবর্তী না পরবর্তীতে যদি কেউ শুধু আর যদি একসাথে করে ফেলে তাহলে কেরান এটা না পরবর্তী এস্তেলা কিন্তু এখানে তামাত্মাতে ইলাল হজ্জি এখানে তো দুটাই সামিল হল। যে একই সফরে সে হজ করলো উমরাও করল হ্যাঁ দমে শুক্র মতামতের উপরও যেমন আসে তার উপর আসে এখানে আসলে দু সামিল সামিল এসতেলা গুলো তো পরে বানানো হয়েছে তো এটা বলতেছে দেখো কি আমরা থেকে ফারেক হওয়ার কারণে উপকৃত হলো উপকৃত হলো কিসের দ্বারা সে উপকৃত হলো কিসের দ্বারা বিমাহাম অবস্থায় যে সকল কাজ নিষিদ্ধ ছিল সে নিষিদ্ধ কাজগুলো করার মাধ্যমে সে উপকৃত হয়েছে তাহলে বিমাহ এহরাম তাহলে দেখো এখানে আয়কের দ্বারা জাহি যেটা বোঝা যে বিল অমরার তাল্লুক হবে তামাত তাই না কিন্তু এখানে তিনি বীমা সঙ্গে। ইলাল হাজি একটা তো হলো যে আমরা যেভাবে সাধারণ করছিলাম ঈদাল হাজি মানে হিসেবে এখানে হবে এইভাবে তাল্লুকের সঙ্গে মাহজুবটা হবে এবং তার লম্বা হলো ইলাল ইলাল হাজি এটা আলো কিছু সঙ্গে বলো মাহুর হাজি মানে থেকে ফারেগ হয়ে উমরা থেকে ফারেগ হয়ে মাঝখানে কিছু উপকৃত হলো এরপরে তার এই তামাত্তার মুস্তমির হয়েছে হজের এহরাম বাদার পর্যন্ত তাহলে ওই ব্যক্তির উপরে হাজি তাহলে ওমরা থেকে ফারের হয়েছে তার মানে এহারামটা কখন বাঁধছে হয়। যদি হজের মাসের ভিতরেই সে হজের মাসের ভিতরে সে উমরার এহারাম বাঁধলো এরপরে মক্কাশে গিয়ে হালাল হয়ে গেছে এরপরে আবার হজের সময় যখন শুরু হবে এর আগে নিয়ে আবার এটা না বলবে কিন্তু একজন যদি মনে করেন এরপরে আবার ওই হজের মৌসুমের আট তারিখের আগে সাত তারিখে বা ছয় তারিখে আবার হজের জন্য হরাম পাচ্ছে এই ব্যক্তিকে মতামততে বলা হবে এই বলো এই ব্যক্তি মতামততে বলা হবে এটা বলতেছে যে বিলাল ইলাল এ হামি এটাকে বলা হবে এইখানে আর হজের মৌসুমের আগেই সেমরা করে ফেলছে তাহলে এটাকে আর এই আয়াতের তামাত্তাহ বি এটার মধ্যে সামিল হবে এটা তো ভিন্ন করে এই কথাটা বুঝছো হজের চাঁদ উঠে গেলে কারণ উনত্রিশ দিনে তো হইতে পারে সাউবাল কাহাদা আর হলো আশরমিন এই দুই মাস দশ দিন এটা হজের মরসুম তো কেউ যদি চাঁদ উঠার পরে এরপরে সে এহরামাবাদ তাহলে সে হবে মোটামাত্রে একসাথে বাঁধলে হবে কারেন্ট কিন্তু যদি সাহের চাঁদ উঠার আগেই করে ফেলল তাহলে আফজল হল যে সেটা করা এই তার পকেটে পয়সা নাই বাজারেই নাই অথবা তার আর্থিক সামর্থ্য নাই তাহলে তাহলে এহরাম অবস্থায় তার উপর কর্তব্য হবে তিনটা রোজা রাখা রোজাটা কবে রাখতে হবে এই ব্যক্তির উপরে কর্তব্য হবে জিল হজের সাত তারিখের আগে এহরাম বাদ সাত তারিখের আগে হেরাম বাদে সাত আট নয় এই তিন দিন তার রোজা রাখা হয়ে যাবে মানে তার হাতে পয়সা নাই অথবা বাজারে পাইতেছে না ব্যাপারটা পাবে তাই না এজন্য হবে যে এই নাই। তাহলে সে এমন ভাবে যে ব্যক্তির যেন ঈদের দিন আসার আগেই তার তিনটা রোজা পূর্ণ হয়ে যায় ঈদের দিন আসার আগেই তিনটা রোজা পূর্ণ হয়ে যাবে এটার জন্য কমপক্ষে সাত তারিখের আগে তার হারামটা বাঁধতে হবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ ঈদের দিনই তাই না ছয় তারিখের আগে হেরাম বাঁধলে ছয় সাত আট এই তিন দিন তার রোজা হয়ে যাবে আর নয় তারিখ যেটা আরাফার দিন সেই আরাফার দিন সে রোজা মুক্ত থাকতে পারবে তাহলে হুকুফে আরাফা তার জন্য সহজ হবে কারণা ওই দিন হাজিদের জন্য রোজা রাখাটা মাকর হাজিদের জন্য মাকরু লি কারাহাতি সৌমিউমি আর হাজিদের জন্য মাকরু যে এটাও এই কারণে আবহানি বলেন যেহেতু যদি ওই মুহূর্তে রোজা রাখে তাহলে হয়তো সে হাজির অবস্থা হয় তাহলে তার জন্য মাকরু হিকিও তাহলে যেই ব্যক্তির সামর্থ্য নাই অথবা সে পাবে না তার জন্য কর্তব্য হবে আগেই রোজাটা রেখে ফেল এখন যদি ওই সময় রোজা রাখতে না পারে তাহলে পরে কি করবে শাহির রায় হলো যে আয়ামের তাসিক পার হওয়ার পরে সে রোজাই রাখবে রোজাই রাখবে আর আবু হানিফর ইমল্লা রায় হলো এবং আকসার সাহাবিদের রায় হলো যার মধ্যে উমর রদিউ উল্লেখযোগ্য যে ওই সময় সে যদি রোজা না রাখে তাহলে তার জন্য হাদি যাবে মানে তিনটা রোজা তার রাখতে হবে। যদি আগে সে না ওদিক দিয়ে তার হাদি সমর্থনায় নয় হাদির সামর্থ্য নাই তাহলে তার জন্য হাদি মোতো আইন হয়ে যাবে তাহলে ওইটাকে সে হুদুদ হরমের ভিতরে যে কোনো ভাবেই পয়সা জোগাড় করে ওই হুদুদ হরামের ভিতরে থাকে জবাই করতে হবে আর সাফরি মুল্লা বলেন যে আগে পারে না তো সেটা পরে সে করবে মক্কা ছাড়া অন্য জায়গায় হোক ইলা কেউ কেউ বলে যে এখানে রাজা আতুন ধার উদ্দেশ্য হলো হজের আমল থেকে ফারেগ হয়ে তারপরে তোমরা সাতটা রোজা রাখবে আগে বলা হয়েছে সেখানে তো জমির ছিল তারপর এটাকে স্পষ্ট করে বোঝানোর জন্য আবার এটা বলা হলো হারণ এই যে হুকুমটা এটা হলো ওই ব্যক্তিদের জন্য ওই ব্যক্তির জন্য যার পরিবার পরিজন হারামের নিকটে বসবাস করে না এই হুকুম তাদের রায় হলো উদ্দেশ্য হলো তামাত্মাত্মাত্মলো তামাত্মের যে বিধানটা দেয়া হয়েছে এই তামাত্ম করবে হলো তারা যারা মসজিদে হারামের নিকটে যারা মি কাতের বাইরে থেকে আসছে এরা শুধু উমরা করার জন্য মুস্তাকল সফর করতে পারবে না হয়তো এই একবার দূর থেকে আসে তো তারা একসাথে যারা ভিতরে আছে আছে। করার জন্য আসে করবে না এই কথা না। কিন্তু হজরত শাহি রাহিমাহুল্লাহ তিনি বলেন জালিকা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে তামাত্ম তো করতেই পারবে তামাত্ম তো করতেই পারবে সবাই তামাত্ম করতে পারবে হজ ওমরা তোমরা একসাথে করতে পারবে কিন্তু জালিকার মোশন ইলেই হলো ওই যে বলা হয়েছে যে তিনটা রোজা রাখবে না প্রথমে হলো হাদি হাদি না থাকলে তিনটা রোজা এই যে বিধানটা দেয়া হয়েছে এই বিধানটা হলো ওই সকল মতামতের জন্য যারা বাইরের থেকে আসবে তার মানে ভিতরের মতামত ত্যাগেরা ভিতরে যারা আছে এরা তামাত্ম করতে পারবে কিন্তু তাদের উপরে হাদি আজি হবে না সিয়ামি সালা মজি হবে না এই জিনিসটাও আজি ভাবে যারা বাইরের থেকে আসবে এটা আলিকা এই কথা বুঝতেছ পরিবার হারামের নিকটে বসবাস করে না মসজিদে হারামের নিকট এটা তার মসজিদে হারামের নিকটে তার উদ্দেশ্য হলো। হরমের দুই মার হালার ভিতরে থাকেছে। সে মসজিদে হারামের থেকে দূরত্বের দুই মার হালার ভিতরে থাকে দুই মার হালা এক মার হালা বলা হয় যে একটু মুসাফির স্বাভাবিক ভাবে চললে একদিনে দূরত্বের বাহিদিন এ পরিমাণ দূরত্ব যতটুকু দূরত্বে সে একদিন স্বাভাবিক ভাবে হাঁটলে যেতে পারে পুরোপুরা একদিন স্বাভাবিকভাবে হাঁটলে যতটুকু যেতে পারে এটাকে কি বলে এর বাইরে যারা আছে এটা হলো বোঝানো হয়েছে দুই মার মারহালার ভিতরে দুই মারহালার ভিতরে না তার আহলো আইয়া বাইরের থেকে আসছে তাহলে তাদের উপরে এবং তাদের উপরে হাদি না পেলে হারামের নিকটে দ্বারা উদ্দেশ্য হলের দুই মার হালার ভিতরে ভিতরে দুই মার হালার ভিতরে সে অবস্থানকারী নয় হরমের দুই মারহালার ভিতরে সে অবস্থান তেয়ের উপরে কোন মতামাত্রের উপরে যেই মতামাতের পরিবার পরিজন সামনে আবার আসতেছে খোদৈ ব্যক্তি ওই মতামাত্রের উপরে আসবে যে নিজে হরমের দুই মারহালার ভিতরে থাকে না বাইরে থেকে আসছে তাহলে যে সকল মোতামাত্রে বাহিরের থেকে আসছে বাহিরের থেকে এসে থেকে মানে এদের উপরে যারা আছে তারা যদি কেউ তামাত্ম করে তাহলে তাদের উপরে রোজাও আজিব হবে নাহিরের থেকে এদেরও আজীব হয় এখন যদি ভিতরে থাকে এটা তো বলছে না কি আহাল যদি তার আহাল মসজিদে হারামের মধ্যে হাজের হয় তাহলে তাহলে তার উপরে কোন দম আসবে না সিয়ামও আসবে না যদি তামাত্ম করে আবাস স্থল বানিয়ে ফেলা এটা হলো শর্ত আবাস স্থল বানিয়ে ফেলাটা হলো শর্ত এখানে বলা হয়েছে যে তারা আহাল মসজিদে হারামে অবস্থান করে না এখন আহাল শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে ওই যেটা বলা হলো ফাইন কানা যদি তার আহালে মসজিদে হারামে থাকে এই থাকা দ্বারা উদ্দেশ্য হল তার আহাল এই দুনা এই জায়গাটার মধ্যে বসবাস করে বসবাস করে তাহলে কি ব্যক্তির উপরে তামাত্মু করলেও তামাত্মু হজ করলেও তার উপর দমাসবেন আহাল দ্বারা বোঝানো হয়েছে তান জরুরি পতন বানানো জরুরি কি জরুরি পতন বানানো জরুরি ভালো আকামা কবলা আশরির হাজি অতএব কোনো ব্যক্তি যদি হজে হজের মাসগুলোর পূর্বে ওই দুনা মার হালা তাই এই ব্যক্তি যদি তামাক্ত করে তাহলে আলী তাহলে তার উপরেও ওই বাহিরের থেকে এলে যেমনটা আজিব এর উপরেও তাই ও হয় এই কথা বুঝে ভালো করে এখানে বললো যে যদি বাইরের থেকে করে তাহলে তাদের বাইরের থেকে একজনে আসছে কয়েকদিন থাকতেছে কিন্তু এই ব্যক্তি বাহিরের হুকুমি হকি হিদা আলী বহু আহাদুলা এটা হলো আমাদের আমাদের কাছে মানে সাবির কাছে একটা রায় আহাদুল ছাইন। তার মানে কি ওই দেখো মানে হলো যে ব্যক্তি বানায় নাই এই ব্যক্তির উপরে কিন্তু এখানে তো বললো যে যদি হজের মৌসুমের আগেই একজনে অবস্থান গ্রহণ করছে কিন্তু এটাকে অতন বানায় নাই তাহলে সে যদি তেমাত্ম করে তাহলে তার উপরে এটা হলো একটা রায় একটা পল। আর আরেকটা হলো যে অতন বানাতে হবে না যদি এতটুকুর ভিতরে সে আকামা কবলা আশুরিল হাজ আর সে যদি তারপরে কি যে ব্যক্তি অতন বানায় নাই সে তামাত্ম করছে তারপরে হলো যে তার উদ্দেশ্য এই যে এখানে যে হুকুমটা দেয়া হলো যে এটার বিপরীত যে কথাটা যদি তার পরিবার পরিজন মসজিদে হারামের এরিয়ার ভিতরে ইস্তা হয় তাহলে রায় হলো যে তার পরিবার পরিজন দেখো আমরা আগে বলে আসছিলাম যে আয়াতের দ্বারা বোঝা যায় যে এখানে তামাত্মার ভিতরে উল্লিখিত আহকাম যেগুলো বলা হয়েছে যে একসাথে হজের নিয়ত করে ফেলে একবার হজকে উমরার ভিতরে ঢুকায় ফেলেছে তাহলে এটাকে হজ্ কেরান বলবে তো কাহেনের উপর দমে কেরান আসে দমে শুকুর আসে আল্লাহ বললেন মানার জন্য যে জিনিসটা আসল সহায়ক সেটা বলেন সেটা হলো তাকুয়া ফিকরে আখেরাত কোন জায়গায় তাকুয়ার কথা বলেন আর কোনো জায়গায় আখেরাতের ভয় দেখানোর মানহ আর দশ রাত্রি রাত্রি আগে আসে সেই হিসেবে বলা হলো আর কেউ কেউ বলেন যেটা আছে হজের একবারে হরজের একটা জিয়ারা ওই তে জিয়ারা এটা নির্ধারিত সময়ের ভিতরেই করা এটা জরুরি হবে না সে পুরা মাসেই করতে পারবে জিয়ারা সেটা একবারে। যারা বলেন যে ব্যক্তি এই মাসগুলোতে নিজের উপর হজ ফরজ করবে যে ব্যক্তি এই মাস গুলোতে নিজের উপর হজ খরচ করে নেবে স্ত্রী সহবাস নেই এবং কোন পাক কাজও নেই ওলা এবং সাথীদের সঙ্গে ঝগড়া জাতীয় নেই নেই এবং অবকাশ নেই হলো প্রথম কেরা যেটা প্রথম দুইটা মারফর পরে আতিন আরেকের দুইটাতে ফাঁথা দিয়ে পড়া হবে প্রথম দুটাতেও ফাঁকা দিয়ে বলা হবে তিন নম্বর দেখো নাহি মানে এগুলো তোমরা করো না তার ফুসু তারা তুজা দিলু এটা হলো উদ্দেশ্য তোমরা এই কাজগুলো করো না কিন্তু এখানে বলে নফি দ্বারা উল্লেখ করা হয়েছে কারণ নাহি যে নফি এটা তাকি বেশি নাহির যে নফিটা থাকি বেশি এটা হলো যেমন ধরে এমন ধরো তোমাদের সরগোল না কথা বলো না মানে এই জিনিসটা যেন উজুদি নাই মসজিদের মধ্যে খায়রিন এইটা মোদরে মুসিদ বলে যে এই গুন কাজ গুলো গুনাহের কাজগুলো না করে তোমরা যত বেশি পারো নেক আমল করো কারণ তোমরা যত নেক আমল করবে সেটা আল্লাহ তারা জানেন পুরস্কার দেবেন তোমাদেরকে এটা বলে নেক আমলের প্রতি তারকিদ দিচ্ছেন আল্লাহিনার থেকেই বাঁচলে কিন্তু যে সহবের কাজ অনেক বেশি করলে না এটা যেন না হয় পরের কথাটা বলেই মাহজুরার থেকে বাঁচা যেমন জরুরি আবার নেক আমলের ব্যাপারে মুবা দারাহ এটাও জরুরি এটা বলতেছেন অমা তাহল খাইরিন তোমরা যে ভালো কাজই করবে কিছু মানুষ এরা হজ করতে আসতো তো কোনো রকমের কিছু নিয়ে আসতো না খাবার দাবার কিছুই আনতো না তোমরা বলতো যে আমরা তো দেখা যেত যে এরা হয়ে যেত মোতা না আলার নাস কারণ সর্বোত্তম পাথে কথাটা যদি নাকি খাস ব্যক্তিদেরকে বলা হয়েছে যেখানে তুমি মনে করবে যে সেখানে কিছু সঙ্গে নিয়ে যাওয়ার দরকার সেখানে সঙ্গে নিয়ে যাও সঙ্গে নিয়ে গিয়ে এরপরে তাকওয়া অবলম্বন করা তার মানে অন্যের কাছে না চাওয়া সুয়াল না করা সুয়াল করা থেকে বিরত থাকা এটাও তো মিনজুব্লা তাকোয়ার মধ্যে একটা না যেটা মোসেন এখানে বলবেন হ্যাঁ তুমি সঙ্গে নিয়ে যাও সঙ্গে নিয়ে যাও যে জরুরি সামান আদি যা আছে সবচেয়ে উত্তম যা হলো তাকুয়া মানে তাকুয়াটা যেন তোমার সঙ্গে থাকে এবং অন্যান্য জিনিস মানে কাল গি সারা কাতি এগুলো সম্প্রদায় আমাকে